সামুরাহ ইবনু জুনদুব রজিয়াল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহ সাল্লাম যখন সালাদ শেষ করতেন তখন আমাদের দিকে মুখ ফেরাতেন